শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমা শ্রীমকথিত দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দশম পরিচ্ছেদ আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ মার্চ মাস অন্তরঙ্গ সঙ্গে আমি কে পাঁচটা বাজি আছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গাড়ু লইয়া হাঁস পুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন কি পরে কুঠির কাজ দিয়া হাঁস পুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নূতন আসছিস কিনা, প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে যেমন নূতন পতি কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হাঁ চেষ্টা করব সকলে কুটির পদ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুটির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে লেজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে তিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরু চাত। ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন খিডের ফলার আট নাই জোর নাই ভ্যা ভ্যাত করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করোগে আমায় বলবে কিরকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুক্ত হইয়াছে বড় স্বাদ যে আবার তাঁর শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাটমন্দিরের মধ্যে একাকি ঠাকুর পাদচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শ্ব আলো জ্বলিতেছিল বৃহৎ মন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোক আলো অন্ধকার মিশ্রিত হইলে যে রূপ হয় সেই রূপ নাট নাটমন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না এই বলিয়া কি যেন মনে পড়িল অমনি বলিলেন তবে এক কর্ম কর আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার জি আজ্ঞা শ্রীরামকৃষ্ণ তুমি জানো বলরাম বসু মাস্টার আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ বলরাম বসু বসপাড়ায় বাড়ি মাস্টার জি আজ্ঞা আমি জিজ্ঞাসা করব শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞেস করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কি বোধ হয় আমার জ্ঞান হয়েছে মাস্টার। আনা কথা বুঝতে না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসিতে লাগিলেন এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকি বিচরণ করিতেছেন একাকি নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনাপেক্ষ অবাক মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার চেয়ে ফিরে এলে মাস্টার আগা বোধ বড় মানুষের বাড়ি যেতে দিবে কিনা তাই যাব না ভাবছি এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব শ্রীরামকৃষ্ণ নাগো গো তা কেন তুমি আমার নাম বলবে বলবে তাঁর কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন